ফিল যা যানবে আরে খালি সে সুহার লো নোহার লো যে খালি সে সুহার লো সুহার লহার লবার বললাম আল্লাহ একবার একবার বল Allah has said to you, Surah Allah, Alhamdulillah. We are going to have a good time to get out of the world. Oh my friends, I am not a man, I am not a man, I am not a man, I am not a man, I am not a man, I তুমি সে পড়া ঠিকমা বাতাসের জন্য লিখে মহতাজ ভিতরে ঢুকবে না ফেরেসটা বলে আল্লাহ দিব কিনা আল্লাহ করে দেশ রকম তুমি যখন ভাত মুখে দিবা চাউল মুখে দিবা ফেরেসটা এখানে ধরে আসবে যেতে দিব না আল্লাহ বলে আল্লাহ দিব কিনা অথচ পানির জন্য তোমার চেষ্টা করতে হয় চেষ্টা করতে হয় নাই এজন্য তুমি দিতে বলো তোমার হাতে এক গ্লাস পানি পোসাবার জন্য কৌটি কুটি কর্মচারী আমি পানি এই পানে ফিল্টার করছি বসতে ভারত মহাসাগর থেকে লবণাত্মানি আসমানে গিয়ে হয়ে গেছে মিষ্টি ঠিক না এবার আসমের ওই জানিয়ে পৌঁছিয়ে দিয়েছি ঠিক না আমি রব্যাকিম তোমার ঘর পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছি এবার ফেরিস্তারি বলেছি ছাইলা ছাড়া ছাইনা ছাইনাটা ফালা ধানের চারাও আর উঠতো না একটা কাঁঠাল গাছে থাকতো না একটা আমার গাছে থাকতো না ঠিক না বলেন না বলেন আমি পানিকে কিভাবে দেখা ছাদীন করে তোমার বাড়ির পাশে জমিনের তলদেশে পানিকে আমি সঞ্চয় করে রেখেছি এবার তোমার কি বল একটা নাল টুফলাগা একটা নাল চাপ দাও চাপ দিতে হবে না তুমি পানি খেতে শুধু পান করার আগে বলো এবার পান করা শেষ হয়ে গেছে বলো না ঠিক না তুমি যে আলু মুখে দিচ্ছি চল মুখে দিতে একটা আলু সারানো পরে না ঠিক না এক কিলো যদি তিন টাকা হয় একটার দাম একটা আলোকে তোমার ঘর প্রত্যন্ত বোঝাতে আমি কুটি কুটিক অনুসরী কাজ লাগিয়েছিলাম দোস্ত এই জন্য খেত খাওয়ার সময় বলো বিস্তা আর খেয়ে শেষ করে তুমি সমস্ত জলার দিলে হইতানা ঠিক না গ্যাসের ঘুরেই ঘুরাইলেই ঘুরে ঘুরাইলেই জলে এটা যদি জ্বালাবান পেছনে তোমাকেই তো বলোই না আবার খাও বাবাতে ঠিক না মেয়ে বামাতে খাই কোনো অসুবিধা নাই তবে চাটা আর চা কোন হাতে পানি কোন হাতে যখন দেখি দোকানে দোকানে দাঁত তারা যুবক চা খায় বামাতে মুসলমান পান করবে তো ঘোষে পান করবে তা হাতে ঠিক না মেরে দোস্তাকে এই জন্য বিসমিল্লা বলবো তো জাহান নামের উনিশটা দাদা হাতে তোমার নাম দিয়ে দিবে চেক তোমার নাম দিয়ে দিবে বলবে তোমার নাম জানা জানা যা যা তুমি ঠিক না সময় যাবো তখনও বলব বিস্ফির্লা লিখতে যাবো তখনও বলব বিস্ফিল্লা বলে না শত ছুটতে পড়বো তখন বলবো বিস্ফির্লা ঠিক না ঠিক না কারণ তুমি সারা জীবন বলেছো বিসমিল্লা আজকে তোমাকে কবলে ও হচ্ছে বিস্মিল্লা বলিয়া আর সারা জীবন বলো নাই বিসমিল্লা আমাদের জবান বিসমিল্লা কেউ যদি বলে বিসমিল্লা রাখবো না আমি বলি আমরা ও জবান বিসমিল্লা ছাড়বো না ঠিক আছে আমার দাদা আমাকে কোলে নিয়েছে বিষ মিল্লা বলিয়া আমার মা প্রথম যখন স্তমের দুদান করেছে তখন আল্লাহ বিশ্ব আমার জন্ম সাথে আমার মৃত্যু বিস্মিল্লার সাথে আমার কবর এই জন্য যখন এই চিনতেন প্রথম দুটো কথা এক নম্বরে শুরু করো কাপির মধ্যে আল্লাহ নিজেই আল্লাহ নিজেই বলেন আল্লাহ কবির মধ্যে বলেন আমি জিজ্ঞেস করব। আল্লাহ জানো না আমি রহমান আমি রহিমে তুমি আমার নাম দিয়ে দিয়ে শুরু করবো আমি জানো জিজ্ঞেস করলাম আমি খানা খাবার কেন আমি তোমার নাম দিয়ে কেন শুরু করব আমার মালিক বলি রহমান হওয়ার কারণে খাইতে ঠিক আল্লাহ রহমান এই জন্য রহমান নাম দিয়ে শুরু করবা আর কেউ তো তোমাকে পানিও দেয় নাই আমি তো রহমান নামের দিয়েছি জন্য রহমান নামে দিয়ে তো শুরু করবা ইসমিন্দা শিবা আমি যদি ক্রিয়া ঠিক করে দিতাম তুমি একটা কাজের মধ্যেই বলতাম আমি উচ্চ রেখেছি কেন তুমি তোমার জীবনের সমস্ত কাজের মধ্যে তুমি চলতে তখন বলবা বিসমিল্লা আমি বিস্মিল্লা আল্লাহর নামে চলিলাম আল্লাহর নামে খাইলাম আল্লাহ ব্যবহার করতে পারো আমার ভাই যেন বন্ধুদের যাবো না আমি ভার উজ্জ্বলি এই জন্য তুমি যখন সংবিধান করে যখন কি করবা সম্পদ করবো ততো বিসমিল্লা আমি আমার হাল কাজে প্রত্যেক কাজে বলবো বিস্মুমিল্লা ঘর থেকে বের হবো কি বললাম তো আল্লাহ ঘর থেকে সঙ্গে আল্লাহ তোমাকে হেফাজ দেওয়া হয়ে গেল যথেষ্ট হয়ে গেল সমস্ত জীবন থেকে তোমাকে হেফাজত করা হয়ে গেল নিজের মাথায় মারে আরে আমি আর কি করবো যার করা হয়ে গেছে যার বেলা সিদ্ধান্ত হয়ে গেছে তাকে তো আমি কিছু করতে পারবো না স্মিলাম তো বলেন না আমি কেমন যিনি জীবনে প্রদিন করবো আশ্চর্য কথা আমার বলে তুমি আমার উপরে ভরসা করো আর আমি ফার্ক থেকে বললাম বেভাজি আমার ছেলে রোমানের পায়ে খানা বুদ্ধি আমি এখন কি করবো আল্লাহ নবী বললাম সাহাবি শোন তুমি বেশি বেশি পড়ো রাও দাও রা কু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলি আল-আযীম সাহাবী সংশেখে বুঝে গেলেন এই তাসবীর মধ্যে এই كلمهটার মধ্যে আল্লাহ কসম কারণ রসুল বলেছেন মিথ্যা বলতে পারেন না কথা বলেন কিছু ধরতে হবে না তুমি একজনকে ধরো করা দরজা খুলে দেখে স্বাভাবিক ছেলেটা দরজার সামনে দাঁড়ানো স্বামী জিজ্ঞেস করেন তুমি এখানে কিভাবে ছেলে বললো আব্বা প্রতিদিনের মতো আমাকে দুই হাতে বেরিয়ে লাগায় দুই পায়ে বেরিয়ে লাগায় জানি আমি শেষ পর্যন্ত আগে আমি দেখলাম আমার হাতে পাড়ের বেড়ি সম্পূর্ণ খোলা আমি বের হয়ে গেলাম আমি গেলাম সামনে দেখলাম দরজার তালা ও খোলা আমি এবার ঘর থেকে বেরোলাম দেখলাম সামনে অনেকগুলো ভোটার অনেকগুলো ঘোড়া বিচরণত আমি সবচেয়ে একটা ঘোড়ার পরে উঠে বসলাম আব্বা ঘোড়া উঠতে দেরি হয়েছে দেরি করে না বাবা খেয়াল করে দেখলেন পেছনে অনেকগুলো অনেকগুলো ঘোরা বিচারণ করা দাও আর কি জিজ্ঞেস করলেন এগুলো কোথেকে সেটা বললো আব্বা আমি যখন কখন বানিয়েছি এগুলো আমার সাথে সাথে আমি বড় অভাবি আমার অভাব দূর হয় না আল্লাহ নবী আমি বড় আমার অভাব হয় না বেশি বেশি বিحمده সুবহানাল্লাহি ওয়া এক বছর পরে চা আমি ফিরে না বললেন অভাবী মানুষটা আপনার কাছে অভাব আল্লা তাদেরকে <laughs> <laughs> দেখো না পাখি নক্ষি ভাবে খালি পেটের ঘর থেকে বের হয় আর ভরা পেটে ঘরে ফিরে সকাল বেলা খালি পেটের বার পাশে থেকে বের হয় আর বিকেল গুলা ভরা পেটে নেড়ে ফিরে ঠিক না কোথায় চাষ করে কোথা চাষ করে বেরোস আমার মালিক কত বড় আমার মালিক কত বড় আমার মালিক কত বড় নেই কত বড় আমার ধার্মা যেখানে গিয়ে বড় আমার মালিকের বরাদ তো সেখান থেকে শুরু আমার চাদর যদি হয় আমি কে তো আমার জীবন আমার মালিক যেন বলেন তুমি আমার দিদি দিতে শেষ কর আমার মালিক আমি কত বড় শোনো শোনো আমি কত জানি আমার মালিক la <laughs> ilaha দেখো দেখো দেখো আমি বাজে বলছ থেকে কোনো পাতা ঝরে পড়ে না সেটাও আমি জানি কোনটা শুভয়া চলে সেটা জানি কোনটা চিঠ হয়ে পড়ে কোনটা উপি আমার লক্ষ অল্প চেষ্টা করা হয় অম্বরনগরের তলদেশে কতগুলো বীজ আছে সেটাই বের করে দাও একখানি জমিনের মধ্যে বীজ ঢালছে ধান ঢালছে এখানে কতটা ধান আছে এটাই বের করে দাও সারাদিনের সমস্ত সায়েন্স বলবে আমরা পারব না কতটা ফিজ আছে আমি সব জানি কতটা ধান তুমি শীর্ষ কোনটা উপর হয়ে আছে কোনটা এমনি আছে কোনটা আছে সেটাও জানি কতটা সুপারি জমিনে পারদেশে আছে কোনটা উপর হয়ে ঠিক করে দেয় আমি জানি কোনটা উপর হয়ে কোনটা কোনটা আমার বলা একটা বলা আমি আমার কিতাব সব দিকে যদি আমার তার ভিজের খবর রাখে তোমার মুদির খবর রাখে না যদি আমার একটা বীজের খবর রাখে তুমি আর আমি কোথায় কোথায় চোখ পারি বুঝি খবর রাখে না যদি একটা বীজের খবরও তিনি রাখে কোথায় কোথায় তুমি লোকমা পালা তুমি কি লোকমা হারাম খাওয়া হারাম খাও এটা বুঝিরভ জানে না যদি একটা বীজের খবর রাখে তুমি যে নামাজ পড়ে না এটা বুঝিরভ জানে না তুমি যে নামাজ পড়ে না এটা বুঝি মালিক জানে না তুমি যদি জোর তুমি যে ঝোর পড় না এটা বুঝি মালিক জানে না তুমি মনে করে জানে না জানি না এই জমিনের তলদেশেলা আল্লাহ কেমনি বলে জমিনের তলদেশে প্রতি মুহূর্তে কি পরিমাণ পানি নিচের দিকে ঢুকে সেটা আমি জানি কি পরিমান পানি জমিন থেকে ওপরের থেকে উঠে সেটাও আমি জানি কি পরিমাণ পরিমাণের থেকে ঢুকে সেটাও আমি জানি কি পরিমাণ গাছ জমিন থেকে উঠে সেটাও আমি জানি কি পরিমাণের দিকে সেটাও আমি জানি আমার অবগত বড় আমার অভ্যত বড় ওই লক্ষ আমা আমি বড় আমার সবচেয়ে বড় আদালত নামাজ কি সবচেয়ে বড় আদালত নামাজ আমি বড় আমার তো কথা ছিল এখান থেকে কথা দূর চলে গেছে না আমি বলি না তোর সার্বভৌমত্ব পাঁচ পঞ্চাশ হাজার বর্গমালের না থাকলেও আমার তোমার আমার জমি আমার ঠিক না আমার লক্ষ্যের সমস্ত আবিষ্কার করেছো শুধু কতগুলো নক্ষত্র আছে বলে তোমরা চিকার করেছো এর বাইরে কোটি কোটি রয়ে গেছে সবগুলো আমার একটা বাংলাদেশ নয় একটা নয় দশটা সমস্ত মাত্র আমার সঙ্গে মাথা ঝোঁকায় আমি বড় অল্ল বলে আমি বড় আমার শাস্তির মতো শাস্তি দিতে পারবে না আমি বড় আমার শাস্তির মত শাস্তিও দিতে পারবে না আমার বাধার মত বাধাও কেউ বাঁধতে পারবে না কোন কারণ নাই জগতের কত বড় বড় জনকে পানিতে শুভয়া সুবাইয়া শুভয়া শুভয়া বসছে ঠিক না কিভাবে বসতে পানিতে শুভয়া তাকে চারশো এক। তার কত বছর কত বড় হ্যাঁ কত বড় বছর হেতালি সারা নীল নদীর পানি করে দীর্ঘ জমিন সঙ্গে সঙ্গে ধানে বৃষ্টি না সঙ্গে সঙ্গে বৃষ্টি আর ভাইছিস গিয়ে নির আসমানের উপরে তার ক্ষমতা চলতো এর তাই তার ক্ষমতা একটু দে নির্লদরেখা নির্লদ চল আল্লাহ চল তার কথা হুন্দ তবে মনে শেষ শ্রেষ্ঠ তার একটু শুভে শুভে শুভে শুভে Think they were shudu pash. Dubaar ude, dubaar ude, dubaar ude. Pa'abantu virad ni Musa wa Harun. Beba iman Allah, iman Allah, iman Allah. Allah wasa iman Allah, Allah karna amedah. আমার ভিতরে লোহা ছুটে বসে যায় ঠিক না আমার ভিতরে যত বড় দফন করা হয় কদিন পরে আমি গলায় আসেনি তাকে কি করতে আমার লক্ষ্য না হারাম কি বলে কি বলে সারা সুখেও না ওকে মি কে আমি তোকে সেদিন সংরক্ষণ করেছি পরবর্তীদের জন্য তোমাকে দেখে দেখ শিক্ষা টিকে নাই আমরাও জিখবো না আব্দুল কাল জেল টিকে আছেন কেন তার নাম কেন এখনো টিকে আছে তৈরি সব পছি রেজো তার বাংলাদেশ কেউ জানে এদের নাম জানে কেন জানে বলে এদের নামে লেখা নাই লেখা নাই দেয় সালাম দেয় না সালাম দেয় নাই এরা মালিক সাথে সম্পর্ক ছুটেছে এই জন্য কেউ যদি মালিকের সাথে সম্পর্ক বস্তু মালিকের ঝিকের জবান যত বেশি হবে মালিকের ঝিকির জবানের যত বেশি হবে মালিক বলবে তুমি আমার যত বেশি করবো আমি তোমার তত বেশি করবো আমি বলে আল্লাহ আল্লাহ বলে মোস্তাক না না এমনি না আমি বলবো আল্লাহ আল্লাহ বলে তুমি আমার যত বেশি নাম নিবা আমি তোমার নামটাকে তত বেশি দুনিয়াতে ছড়াইয়া দিব সুবহান আল্লাহ আমরা ফানা লাকা যিকরা আন তুমি আমাদেরকে শরণ করবা আমার নাম ধরে আমার কলমা দিয়ে আমি তোকে শরণ করব আমার রব দিয়ে সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল জিম্বা বানিয়েছেন ঝিকিরের জন্য তোমার দুটো বানিয়েছেন তার ঝিকিরের জন্য তোমার কান্তুজো বানিয়েছেন তার পুরাণ কালিম শোনার জন্য তোমার সব বানিয়েছেন পুরাণ দেখার জন্য দেখার জন্য ক্লান্ত এক তুমি তোমার মাঝে মাঝে জীবনে কত বার তুলেন না তুমি তোমার চোখ বলবে না চোখকে জিজ্ঞেস করতে হবে চোখ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ প্রতিদিন এত ঘন্টা মোবাইলে দেখেছে যে তোকে কথা বলার সত্যি দিয়েছে আম চোখেও কথা বলার ক্ষমতা দিয়ে দিয়েছে আসবে তুমি আসবে যাদের জিজ্ঞেস করবে না সিদ্ধান্ত নিতে পারো যে মালিকের কাছে আমাকে যেতেই হবে কথা বল কেন তাদের পেছনে চো যারা পড়েনা তোমাকেও করতে বলে না যারা নিজেও পড়ে না তোমাকে মালিকের বাতাস ব্যবহার করার জন্য মালিকের মালিকের শ্বাস নিতে মালিকের গাও মালিকের বাতাস মালিকের খাবার মালিকের ফুসফুস এই কলেজ মালিকের দেওয়া কলেজ না তুমি কালো একটা ইন্ডিয়ার তোমরা আমেরিকার একটা নাট্য করছো আমি তোমার মোবাইলে রেখে দিয়ে চার বলো কত সুন্দর বলো কত সুন্দর তুমি মরে গেলে সে চালও পাবে না যদি কোন দিত আলার রবি বলতো এবার যেমন তেমন সূর্য এগা যদি চেহারা বের করে দিত সূর্য বলতো আমি গেলাম আমি পারবো না গায়ে তোমার জন্য আমার জন্য বন্ধ জন্মের দুয়ার খোলা অতি পলিমার নামাজ পড়ে যারা ইমানে যারা পর্দা করে তারা ইমানে যারা হালাল খায় তারা ইমানের চোখের হেফাজত করে ইমান আমের কানের হেফাজত করে ইমান আমি দিলের হেফাজত করে আমার ভাব বলেন এদেরকে দলে দলে জন্মদিন থেকে নিয়ে যাওয়া হবে বলে কেন দলে দলে নিবেশুরতে এটা যখন জানাতের দুয়ারে আসবে অফুতে হাজাবু আবহাওয়া এখানে একটা মা বলেছেন অফুতে হাজাবু আবহাওয়া এটা যখন জান্নের দুয়ারে আসবে দেখবে জানাতের দুয়ার আগে ছেলে খোলা اور جہنمیوں کے لیے اللہ تعالی بولیں وتیق الذين كذبوا اله جناز مرى حتى اذا جاءوها فتحت ابوابها কারণ যদি যুবককে কোন সোরা কে যদি তিন চার জুন যদি জেল খানা দিয়ে যাওয়া হয় জেলখানা গেটে নিলে আগে করে না আবার ধাক্কা দিয়ে ঢুকাই দিয়ে আবার বন্ধ করে দেয় আল্লাহ হওয়ার পর কামীরা বড়দের আগমনের জন্য গেটটা আগে থেকে খুলে দেওয়া হয় সোহার আগমনে জেলখানার গেট নগদ খোলা হয় আমাদের জন্য জান্নাতের গেট খোলা আর জাহান ম ঢুকে গেছে দরজা বন্ধ করে মেহমান যেন কিছু মনে করবে ঠিক না মেহমান আসার আগেও দরজা খোলা পরে দরজা খোলা চোরা ঢুকা আগেও যেখানে দরজা বন্ধ পরে বন্ধ খোলা বলে কেন খোলা এজন্য খোলা আমার পাতা জানিকে রঙা দিয়েছে আমার বন্ধা জান্ন দরওয়াজা খোলা নামাজ গাড়ি তার মুসলমান আমার কি না মুসলমান আমার কি না সুন্নি আমার নাম না মুসলমান করতেছে আব্বা মানুষের নাম করে আমাদের আব্বাই বহির মিল্লাজ বহির সন্মা তুল মুসলিম কি ভাই আমাদের কি নাম আমাদের নাম কি আসে রে সুন্নি নামে অন্তর আসলমান বেধা শর ষড়যন্ত্র ঠিক কি নামে আমাদের নাম কি আল্লাহ মোহামিন ইব্রাহিম মুসলিম যদি মানুষের দুটা নাম হয় যেটা দাবি হয় সেই নামেটাকে যেমন ধরেন একজন মাস্টার সাহেব আমার চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব ঠিক একজন ভিজা বাবার বুকের ছাল তখন আগে কেউ এডভোকেট সাহেব বলে না সবাই এমবি সাহেব বলে ঠিক আমাদের নাদুজা মুমিন মুসলিম সবই মুমিন দানবেছে যে আল্লাহ কয়া আইয়ুহাললিনা আমু ওয়ালসুহারাহ একবার তো বলায় আল্লাহ যারা ইসলাম আমার রবয়া আইয়ুহাললিনা একবার তো বলায় ইওয়াল্লিন সান ষড়যন্ত্রের কোন কি নাই অভাব না এ জাতির ষড়যন্ত্র জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রের কোন অভাব নাই না কত রকমের ষড়যন্ত্র কত রকমের ষড়যন্ত্র যে গান কবিতা গাইছে না ষড়যন্ত্রের কবিতা অভাব না আর ছাত্রে প্রাঞ্চল না আরেকটা কারণ হলো আরেকদল মানুষ এদের কোন বয়স নাই এদের শিক্ষা যোগ্যতার ব্যাপারে কোন দরকার নাই এদের না আল্লাহ দেবা আল্লাহর দেওয়া চাননি আল্লাহ আল্লাহ ঠিক না এদেরকে দেখি রয়েছে মাতৃ কথা মনে রোম সহ ফার সলমান রোমার উসমান আলী সারা দুর্গা সবগুলো মানুষ গুলো সমস্ত যোগ্যতার মানুষগুলো একসাথে জমা হয়েছে এখানেও যেন ওখানেও জানাও সারা সমস্ত মানুষগুলো সব মানুষগুলো একসাথে জমা হয়েছে ঠিক আশ্চর্যদেরকে তাকে শাহবাবার তো মনে আসবে শাহবাবা যেমন আমি তোমাদের কাছ থেকে নিজিক চাইনা রবি বলতো আমরা নিজিক চাই না বলতে আমরা খানা চাই না খানাও তুমি এরাও পা कौतुबी सुभान अल्लाह अपना अपना खाना कलामा कलामा तुमा फन्न सुभान अल्लाह मेरे दोस्तों अभी बोले एक दिन की दो दिन की दो नंबर अल्लाह सला इलाह इल्ला अल्लाह जिते रे बोले ना आई बोले जलता मुक्ता वाला ए जलता लालाह लालाह लालाह ए जलता मदीना वाला मोहम्मदुर रसूलुल्लाह वाला ठीक आज के मुद्दे समझो ठीक अल्हम्दुलिल्लाह बोले ना अल्हम्दुलिल्लाह তিরিশ লাখ হচ্ছে পঞ্চাশ লাখ পঞ্চায়েত এক গান সাড়ে তিন মিনিট গায়ত সাড়ে তিন মিনিট সাড়ে তিন মিনিট গাইতে কমপক্ষে দশ কোটি রুপি আমি মনে মনে বলতেছি এই যুবক যদি আল্লাহ এই যুবক যদি মানুষকে ডাকতো দেখেছি বিমানে বসে বলেছিলাম তোমাকে দিয়ে দিতে ক্রিকেটার কাছে বহুত পাকিস্তান যখন ওয়ার্ল্ড কাপ পাইছে বিশ্বকাপ পাইছে পাকিস্তান এই সাইদানার ভোট দিয়ে সারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যখন খেলছে আর সারা দুনিয়ার বিরুদ্ধে যখন সে বিজয়ী দিয়েছে কত বড় থেকে আজকে ছয় নম্বর বলিয়া বলিয়া এই মসজিদে বসছে আপনি বয়ান করতেছেন কেমন লাগে বিরুদ্ধে যখন আমি খেলছিলাম সারা পৃথিবী যখন আমাকে আহ আহ ও বলছিল আল্লাহর কত মসজিদ আমার কাছে পাঁচ মিনিটের মজা হচ্ছে কিছু না ওই পাঁচ মিনিটের মজা মজা এত মজা এত মজা জিম্বা জিম্বা নিশ্চয় আল্লাহ যে গান শুরু হবে জোয়ানি মিলবে জীবনী প্রদিন জীবনে প্রতি ঠেক আসবে না কি মজা হবে তুমি যখন হাঁটবা তোমার পিছনে লিখলি করে চলবে চালটা না হোক মধুত না হারাবের না চারটা নহল মত করে চলতেছে কি মজা হবে আমাদের পারের জমি সকলের কি মজা হবে তোমাকে কিভাবে বলবো দুধের নহর কত বড় তার যত বড় তার দুধের নহর কত বড় মধুর নহর কত বড় তার আমল সত্য দিয়ে পাঠিয়েছি আমি যা বলছি সত্য বলেছিমতার কে হইতে পারে আমি যা বলেছি সেক্ষেত্রে বলেছি তোমার পিছনে ঘুরবেগরের পাড়ে আলো সবের পাড়ে দেখছি এত সুন্দর মাছ কি পরিবার মনোরমার সুন্দর সে দৃশ্য মাছ উঠবে বাড়িতে উঠবে জি ঘুরবে মাস উঠে ঘুরবে আর তা খাবা আমাকে বলবে খাব বলবে আমালহিয়াল মাসবিয়া ভাত খাবা কোন খাবা সুবহানাল্লাহ যেমন খাবা বাংলা বাঙালিতে খাবা ইন্ডিয়ানতে খাবা নয়া الخليফে খাবা সিলং এটা খাবা তুমি আমাল भाजी খা আর নয়া الخليফে কি হ্যাঁ আমরা জুলকে আমালহিয়াল আম্মতহিয়াতী বলবে চা চা নয়া الخليফে সঙ্গে সঙ্গে গুনায়ে ফ্রেস হই সঙ্গে সঙ্গে ফ্রেস সুবহান আল্লাহ আমাদেরকে কে কথাগুলো ফেলে দিয়েছে আরেকটা মাস হয়েছে ফুলব চলে গেছেন সুবহান আল্লাহ আর बोलते ছিলেন বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসে বলগা আলহামদুলিল্লাহ জান্নতি বল চন্নতি ফিরে আবে তার সমস্ত একটা মেয়ে পিছনে চন্নদী তে দেখবে তার দিকে বলবে তুমার নাম কি সে বলবে তোমার কাছে তুমি দেখো কারদিকে তুমি চেয়ে থাক এই জন্য এই ডিসের ডিসের মধ্যে তারা মাছে আল্লা কো কি হবে কুল্লা ঝুলু ঘুম পাত না আলহামদুলিল্লাহ তোমাকে তো আলহামদুলিল্লাহ মধ্যে ঢেকে গেলাম কেমন জান্ন সমস্ত কি বলবে কি মজা হবে কি মজা হবে আল্লাহ নব বলেন জান্নিদের শ্বাস দুনিয়াতে আমাদের শ্বাস যেমন বের হয় জান্ন শ্বাস এভাবে আলহামদুলিল্লাহ হবে আশে শাসে বলবে আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহামদুল্লাহিয়া শুন না আমি তো আমার আলহামদুলিল্লাহ ইসলাম আলহামদুলিল্লাহ করবো নামাজ করবো কার নামাজ আল্লাহ কি রাজমিল্লা আমার মানে পুরানি করিমের সবচেয়ে বড় আমার অপ্রের কাপি আমি তোমাকে কৌশল দিয়েছি তোমাকে আমি তোমাকে কৌশল দিয়েছি আমি তোমাকে আমি তোমাকে তোমরা কি শুনবা মাল কাউসার কাউসার কে বলে আল্লাহ সাহাবিরা বলে আল্লাহনী একটু বলেছি না কাউসার কে বলে আল্লাহ কা আল্লাহ নবীন আল্লাহ নবীন আর বাংলার মধ্যখানে জায়গাটাকে বলে তুমি রেহাদুর জানা এর পাড়ে হবে হাউদি প্রসাদ বলেন হাউদিম হাউদের পাড়ে হবে ক্লাস বলে আকাশের পালক আছে অতীত অসংখ্য ক্লাস হবে রঘমিত অসংখ্য প্রতিটা হোস্ট খাইব এক গ্লাস দিয়ে আবার এখানে এখন পঞ্চাশ লাখ মানুষ ডেলি করে আবার খাই যদি ডেলি তো খান প্রতিজনের জন্য একটা গ্ল হবে কি হয়ে স্বাভাবিক হ্যাঁ যে জীবনে এক ঝোঁক আমার হাতে পানোর বাদ জীবনে বসা হবে না আমি কোন ঠিক ফের ভরে দিবে আমি মুখে তুলে দিব কি মজা হবে পান করবে জানো সমস্ত মুখস্ত্রী জানো ইনশাল দেখবেন আমাদের হুজুর দানো আমাদের আমি পান করব আমরা পান করবো আলহামদুল্লাহ এক পর্যায়ে দেখা যাবে ইডেন ইডেনসুল বল হঠাৎ করে দেখা যাবে কিছু মানুষের সামনে পর্দা পড়ে গেছে আপনার পর আপনার দিন কে পরিবর্তন করে ফেলেছে কেউ যার জন্য জিজ্ঞেস করেন হুদ যেমন কি পরিবর্তন করেছে আমি বলবো তাহলে একটা উদাহরণ নেন কোন কবলে কবলে ওরস করছে এরা না পিনকে পরিবর্তন করে ফেলেছে ঠিক না এরা মূষ জলাইছে এরা না গরু জলাইছে আছে না না আমি বললাম না তোরা যেখানে যেখানে শিখতাম সেখানে যেন শিখ খাই মাঝে উপস্থিত আমার পরে দ্বারা দিনকে পরিবর্তন করে ফেলেছিস মজা হাল ধাতে পানি মজা আপনি আমাকে কৌশল দিয়েছেন এত কল্যাণ আমাকে দিয়েছেন এত বড় আমাকে দিয়েছেন আমি ও কিছু করা দরকার দুদিক থেকে যদি হয় প্রেম জমে আপনি আমাকে কাউশাল দিয়েছেন আমি কি দিব আল্লাহ আমি তোমাকে জুবান সুস্থতা ইসলাম দিয়েছি নামাজ তুমি নামাজ পড়ো শুধু আপনাদের ছোট্ট সুন্দর মধ্যে যেন আমার বান্ধনা সমাজে বুঝে আর জিহাজ মাসে আইনে কোরবানি করিও কর্ম তখন কি করা দুঃমনী করবে আমি লিখে দিং নিশ্চয়ই তোমার দুশ্মন দু ইসলাম কি বাঁচে না বসে গেছে আগের কথা আছে মসজিদ মাদ্রাসা কমে না ঠিক আছে আমার দুজন এরপর ঠিক আছে